السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاه والسلام على عبد الله ورسوله الكريم وعلى اله وصحبه أجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد প্রিয় দর্শকবৃন্দ পৃথিবীর বিভিন্ন عن থেকে যারা পিস বাংলা দর্শন করছেন সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি পিস বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কিতাব উত্তা এর ধারাবাহিক দর্শী একটি ছোট্ট প্রশ্ন আল্লাহ সুবাহ কোথায় যে প্রশ্নের মাধ্যমে আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম মানুষের ইমান যাচাই করতেন এ প্রশ্নের জবাব যদি পেতেন যে আল্লাহ সুবাহ তিনি ওপরে রয়েছেন पेतन सठी स्वीकृति दी अल्लाह रब्रसंगेल करीमर सत्य आलोचना कर करीम एम अगणित प्रमाण रही प्रमाण करब्बल सर्वत्र विराजमान नन् बर उदाहरण स्वरूप द्वितीय पर्याय लक्ष्य कर যে সমস্ত আয়াতে আল্লাহ উপরের দিকে প্রমাণিত হচ্ছে সে আয়াতগুলিও এর দলিল আল্লা রে তাদের উপরে তাদের রব এ হিসাবেই তারা তাদের রবকে ভয় করছে ততব যেই আয়াতগুলিতে আল্লাহ উপরে হওয়া প্রমাণিত হচ্ছে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে সব আয়াতগুলি এর প্রমাণ তৃতীয়ভাবে যে সমস্ত আয়াতগুলিতে নিচ থেকে উপরের দিকে আল্লাহ রবাহ আলমিনের কাছে জিনিস উঠে যায় ব্যক্তি বস্তু কথা কাজ ইত্যাদি সে আয়াতগুলি প্রমাণ করে যে আল্লাহ রবাহিন্তা এবং জিব্রিল আলাইহিম সালাম তারা উঠে যান দিকে যান কার কাছে ইলাই আল্লাহ সুবাহনতার দিকে ঠিক একই ভাবে আল্লাহ রবাহ আলমিন আরো কতগুলি আয়াত যেগুলির মধ্যে বলা হচ্ছে যে উপরের দিকে তুলে নেওয়ার সম্পর্কে সে আয়াতগুলি প্রমাণ করতেছে যে আল্লাহ রবুল্লা আলমিন তিনি সত্যি সর্বত্র নন যেমন আমরা ঈসা আলি সালাতাম সম্পর্কে জানি আল্লাহ রব আল বলেন্লাহ ইলাই ইসা আলি সালাতামকে সেই ঘাতক খ্রিস্টানেরা কখনো হত্যা করে নাই বল রাফা রাহুল্লাহ ইলাই আল্লাহ রবুল্লা আলমিন তার দিকে তাকে তুলে নিয়েছেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন কোথায় আল্লাহ রাবুল্লা আলমিন উপরে রয়েছেন মানব ভাবে আরো যে সমস্ত আয়াতগুলিতে অবতরণ হওয়ার প্রমাণ হচ্ছে সে আয়াতগুলি প্রমাণ করে আল্লাহ আলমিনা অবতরণ হয় আল্লাহ আলমিন থেকে যদি কোন অবতরণ হয় তাহলে সেটা উপর থেকে নিচে অর্থাৎ তিনি উপরে রয়েছেন এ প্রমাণ হচ্ছে যেমন তঞ্জিল্লাহিল হাকিম তঞ্জিল কিতাব কিতাব নাজিল হয়েছে কার থেকে মিন হাকিম আল্লাহ সুহানি তার কাছ থেকে তিনি উপরে তার কাছ থেকে নাজিল ঠিক এমনই ভাবে বহু আয়াত যে আলামিন তিনি সর্বত্র নন বরং ঊর্ধ্ব রয়েছেন ওহ আল্লাহ আলিউল আবিম ও আলীউল কবীর তিনি সুউচ্চ মহান ইত্যাদি সম্পর্কে মনে এক আয়াত এসেছে প্রিয় বন্ধুরা তাই গোটা কোরআন যদি আমরা খুঁজতে যাই সবখানে প্রমাণ হচ্ছে আল্লাহ সুহান হতলা তিনি উপরেই রয়েছেন আশ্বের উপরে সর্বত্র শোষত্তায় তিনি বিরাজমান নন আয়াতে বলা হয়েছে তিনি তোমাদের সাথে থাকো না কেন সে আয়াতের শেষে শুরুতে যদি আমরা একটু লক্ষ্য করে চোখ খুলে দেখি তাহলে পাওয়া যায় যে সাথে থাকাটা সেটা হয় আল্লাহ রবী আলামিনের দর্শনের দিক থেকে অথবা আল্লাহ রাবুল্লা আলমিনের জ্ঞানের দিক থেকে অথবা আল্লাহ রবুল্লাহ আলামিনের শ্রবণের দিক থেকে অথবা আল্লাহ রব্লা আলমিনের ক্ষমতার দিক থেকে তিনি নিজেই সেটি আবার উল্লেখ করে দিয়েছেন প্রিয় বন্ধুরা আসলেই অতএব আল্লাহ রাবুলাই আলমিন তিনি রয়েছেন সত্য আর আর্স সম্পর্কে আমরা আগে জেনেছি সপ্তাহ আসমানের উপরে হলো কুর্সি এর উপরে হলো পানি তার উপরে হলো সে আর আল্লাহ উপরে কিভাবে ইত্যাদি প্রশ্ন আমরা করব না এবং এ বিষয়ে আমরা কোন কিছু বলবো না শুধু এতটুকুই বিশ্বাস করব যে আল্লাহ সুবাহ তিনি আর্শের উপরে রয়েছেন আর তিনি সমুন্নত প্রিয় দর্শক বৃন্দ আমাদের কাছে বিষয়টি স্পষ্ট যে আল্লাহ সুবাহ তিনি কথায় রয়েছেন এর সঠিক পরিচয় তিনি তুলে ধরেছেন তা তিনি তার নিজেই তার কোরআনুল করিমেই তার বাণীতেই আল্লাহ সুবাহ তিনি সত্তায় সর্বত্র বিরাজমান নন মহান আল্লাহ আলমত্র বিরাজমান হতা থেকে পুতপ তিনি রয়েছেন আরশের উপরে আমরা কোরআন থেকে জানলাম এখন আসুন আমরা একটু হাদিসে জেনে নেওয়ার চেষ্টা করি আগে যেটি আমরা বলেছিলাম স্বয়ং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি কারো ইমান পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করতেন যে আল্লাহ কোথায় আইন আল্লাহ আল্লাহ কোথায় ছোট্ট কথা দিয়ে তিনি প্রশ্ন করতেন জবাব যদি আসত যে আল্লাহ রবীন্দিন আকাশের উপরে রয়েছেন তাহলে সঠিক হতো আর যদি ভিন্ন জবাব হতো তাহলে সেটি সঠিক হত না আসুন একটি প্রসিদ্ধ হাদিস যে হাদিসটি সহি মুসলিমে এসেছে সাহাবি আবু সাঈদ আল খুদরি রদিয়ালু তিনি বর্ণনা করছেন প্রসিদ্ধ আরেকজন সাহাবি মতনুল হাকাম রদিয়াল্লাহু সংক্ষিপ্ত ভাবে বলছি আমাদের সময় সংক্ষিপ্ত হয়। ছাগল ছাগলগুলি একজন হঠাৎ একদিন আমি যেই মুহূর্তে যাই সেই মুহূর্তে দেখলাম যে হঠাৎ তিনি বাঘ এসে একটা ছাগলকে ধরে নিয়ে চলে গেল আমার সামনে আমি খুব রেগে গেলাম যে আমি আজকে উপস্থিত আমার উপস্থিত অবশ্যই এভাবে রাখাল থাকা সত্ত্বেও ছাগলকে বাগ নিয়ে যায় আমি রেগে আমি একজন আদম সন্তান রেগে গিয়ে আমি সেই রাখাল মেয়ের গায়ে তার চেহারায় থাপ্প দিলাম যখন থাপ্পড় দিলাম তিনি বলছেন থাপ্পর দেওয়ার পর ও আনার ফা আসিফ টু আমি একজন আদম সন্তান সেই হিসাবে আমি এই কাজ করে ফেললাম যখন এরপর আমার তাকে থাপ্পড় দিয়ে দিলাম দেওয়ার পরেই আফসোস করে আমি আল্লাহ রসুল সাল্লা সালামের কাছে আসলাম আশে বললাম হে আল্লাহ রসুল সাল্লাম এই ঘটে গেছে রসুল সালাম বললেন সে মেয়েটিকে জিজ্ঞাসা করলেন আইন আল্লাহ আল্লাহ কোথায় মেয়েটি জবাব দিলো যে আল্লাহ সুবাহ আকাশে এরপরে জিজ্ঞাসা করলেন মন আনা আমি কি সে জবাব দিল রাসুল আল্লাহি সাল্লাহাম আপনি আল্লাহ রাসুল আল্লাহ রাসুল সাল্লাম সাহাবিকে বললেন যেহেতু তুমি তার প্রতি রোর আচরণ করেছ কষ্ট দিয়েছ ফা আনা তাকে ছেড়ে দাও কারণ সে আজাদ করে দাও সে হল মিন সে ইমানদার প্রিয় দর্শক বৃন্দু এ হাদিস আমাদেরকে একটা বিশাল শিক্ষা দিয়ে যাচ্ছে যে আমাদের ভ্রান্ত আকিদাকে পরিবর্তনের জন্য আমি মনে করি এই হাদিসটি যথেষ্ট आश्चर्य पांडित्यलमी चरम कलबे अथच अल्लाह रसूल सलामे सब चे अवहलित जाना रखाल मे मानस शिक्षार आलो पाय सेल्ला আকাশের উপরে সসত্তায় সর্বত্র বিরাজমান নন প্রিয় দর্শক বৃন্দ এ পর্যায়ে আমরা একটু সংক্ষিপ্ত ব্রেক নিতে যাচ্ছি এরপরে আবার ফিরে আসবো আমাদের আশা করি আপনারা অপেক্ষা করবেন আল্লাহ সবাইকে তো অভিযান করুন আসসালাম আমরা ছোট্ট বিরতির পর আবার ফিরে আসলাম আমাদের একটি গুরুত্বপূর্ণ আমরা আল্লাহ তিনি রয়েছেন। তিনি তিনি কি সর্বত্র বিরাজমান না এ সম্পর্কে আমরা কর আনুল করিমের প্রমাণ শুনেছি স্বয়ং আল্লাহ নিজেই তার প্রমাণ দিয়েছেন এরপর আমরা হাদিস থেকে শুনছিলাম একটি গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ রসুল্লাহাল্লাম একজন মেয়ে রাখাল মে। তাকে ডাকলেন ডেকে বললেন কোথায় তিনি জবাব দিলেন আল্লাহ আকাশের উপরে এরপরে জিজ্ঞাসা করলেন আপনি আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাম সাহাবিকে বললেন যেহেতু তুমি তার প্রতি রোর আচরণ করেছো কষ্ট দিয়েছ ফা আিক তাকে ছেড়ে দাও কারণ সে आजादी आश्चर्य सम्पर्भिन्न रकम डिग्री नहीं विभिन्न पांडित्य अर्जन करारे विश्वास करी आल्लाब्बुल आलमीन सत्साय सर्वतृ बिराजमान किस चरमथी बोलें आकाशे सर्वतमान नन प्रिय दर्शक बिंदु हदीस टी सही मुस्लिम हदीस आठशत छत्तीस नम्बर हादीस अनुरूप भाव हदीसर जगत आरो खोजी असंख्य अगणित हादीस যেগুলি আমাদেরকে প্রমাণ করে দেয় আমরা যদি স্মরণ করি ওই বিদায় কথা আল্লাহ তিনি যখন সকলকে সমাবেত করলেন সমাবেত করে বললেন যে আমার দায়িত্ব ছিল যে আমানত ছিল সে দায়িত্ব সে আমানত আমি কি সেটি তোমাদের মাঝে পৌঁছে দিতে পেরেছি তারা সকলে জবাব দিলেন বললেন বালা আয়া রসুল আল্লাহ হা আল্লাহ রসুল সাল্লাহ আলি হুসাল্লাম আপনি পৌঁছে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম সাথে সাথে তিনি আঙ্গুল দিয়ে ইসারা করলেন আকাশের দিকে উপরের দিকে এবং বললেন আল্লাহ আল্লাহ আল্লাহ সাক্ষী থাক আল্লাহ সনাহ যদি সর্বত্র বিরাজমানই হতেন তাহলে উপরের দিকে আল্লাহ রসুল সাল্লাহাম আঙ্গুল দিয়ে ইশারা করার কোন প্রয়োজন হতো না বরং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রমাণ করে দিলেন যে আল্লাহ রবী আলমীর উপরের দিকেই রয়েছে সশত্বই সর্বত্র বিরাজমান নন এমনইভাবে অসংখ্য অগণিত হাদিস যেগুলি আমাদের প্রমাণ করে দিচ্ছে আমরা যদি আরো লক্ষ্য করি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় করতে গিয়ে গিয়ে আকাশটি সুন্দরভাবে তিনি আলোকপাত করছেন ইমামাফি রাহমা হুলসেন মেয়রাজের আলোচনা করতে গিয়ে मेहरजनाब आलमीन साहबुल ঘটনা থেকে কিন্তু এতটুকু তাহলে আল্লাহ সুত উনিশ সর্বত্র বিরাজমান নন বরং তিনি হলেন আশ্বের উপরে কারণ আল্লাহ রসুল সালিস্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পুত পবিত্র স্থান মক্কাতেও আল্লাহ মসজিদে সুযোগ হয়নি আল্লাহ রসুল সালি হোসাল তিনি প্রথম আসমান চতুর্থ পঞ্চম সপ্তমানে গিয়ে আরো ঊর্ধ্বে গিয়ে তারপর তিনি আল্লাহ কাছে পৌঁছার সুযোগ পেলেন ঝলন্ত একটি প্রমাণ যে আল্লাহ সুবাহ হতালা তিনি সত্য সর্বত্র বিরাজমান না। যদি হতেন তাহলে মক্কায় যথেষ্ট ছিল আল্লাহ সুবাহ হতালের নিকট পৌঁছার এমন ভাবে অসংখ্য অগণিত প্রমাণ যেগুলি প্রমাণ করে দিচ্ছে যে খাটায় দেখি সেটাও বলে যে না আল্লাহ রবী আলম সর্বত্র বিরাজমান নন কারণ উদাহরণস্বরূপ ধরে নেই আমাদের মাঝে যে ব্যক্তিকে আমরা সম্মান দিতে চাই তাকে সর্বত্র তো আমরা ফেলে রাখি না কোন আলোচনা আমরা বেশি সেমিনার তাকে আমরা সর্বোচ্চ আসন দিয়ে উঁচু করে রাখি কেন এটা হলো একটা সাধারণ আমাদের সর্বোচ্চ বিবে উচু করে রাখ যে এটা আমাদের বিবেক বুদ্ধিতে হয়ে থাকে মানুষের জন্য এটা আল্লাহ সুবাহ যখন আমরা সর্বোচ্চ গোটা মাখ লোকের উপরে আমরা সম্মান দেবো তাহলে আল্লাহ সুহানুয়া তালা কিভাবে সর্বত্র নঙ্গ তিনি সসত্তায় বিরাজমান রয়েছেন বলে এ বিশ্বাস করু কোন বিভেদবানের বিশ্বাস কখনো হতে পারে না তবে আল্লাহ তিনি ক্ষমতার দিক থেকে সর্বত্র সেগুলি প্রযোজ্য কিন্তু সসত্তায় আল্লাহ সুবাহ তিনি সর্বত্র নন সশত্তায় আল্লাহ সুবাহ আর্শিমের উপর প্রিয় বন্ধুরা অনুরব ভাবে আমরা আরো অনেকগুলি বিষয় এখানে লক্ষ্য যে একজন মানুষকে যখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করতে চাই তাকে আমরা কখনো না বা বলতে চাই না কিন্তু আল্লাহ তা আলা সত্য সর্বত্র বিরাজমান যখন বলবো। তখন তিনি টয়লেট বাথরুমে সেখানেও রয়েছে নওয়াজ অনুরব ভাবে আরো যত নোংরা আবর্জনা জায়গা রয়েছে সেখানেও তিনি রয়েছেন राजमान नन हलन आज के शिक्षित इलमाम सम्पर्क सशत् सर्वतमान क्योंकि एक मूर्ख मानुषर सृष्टिगत स्वभाव रही कथबार्तर एमुस्लिम जरा मूर्ति पुजारी मानी विश्वास करना मुख दिए जिज्ञासा कथा प्रसंगे शुने लक्ष्य कराओर आल्लापर आल्ला देखें ऊपर सुन आल्लापर आल्ला मान कि তাদের বিশ্বাস আল্লাহ সুবাহ আল্লাহ তিনি উপরে রয়েছে মানুষ যখন কথা বলি তখন আমরা হাত দিয়ে উপরে করে বলি যে উপরে আল্লাহ দেখছেন যখন সেজদা দিই সেজদার সময় আমরা কি করি যখন আমরা সবচেয়ে মাথাটাকে একবার নিচের দিকে নিয়ে চলে যাই মাটিতে ঠেকে দেই মাথা চেহারাকে কি মনে করি সেই মাটির ভিতরে আল্লাহ আকবার ইসলামের বিধান আল্লাহ রব আলমিন সেই মুহূর্তে আমাদেরকে এমন একটা ইসলামে দোয়াশী হল হলেন আল্লা আলা সর্বোচ্চ আমার মুখ নিচে চলে গেছে কিন্তু আমি দোয়া বলছি আল্লাহ সুবহান হতা সর্বোচ্চ এবং সেই মুহূর্তে কি আমাদের চেতনাটা কি থাকে যে আল্লাহ রাবুল্লা আলমিন সর্বোচ্চ নিচে আমাদের চিন্তাটাও থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন রয়ছেন উপরে যদিও আমি নিচে সিজদা দিচ্ছি এ হলো মানুষের বিষয়ে যে জানুয়ারের কথা যদি আমরা লক্ষ্য করি তাহলেও দেখা যায় ভুলিয়ুত কি প্রতঙ্গ করতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারwidetilde উপরে সর্ববান মুসনাদ আহমদের সহীহ সনদে একটা হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়া সালাম তিনি তার কাউকে নিয়ে বের হচ্ছেন মানে বৃষ্টি প্রার্থনার জন্য তিনি বের হচ্ছে। বের হতে গিয়ে দেখলেন যে বেশ পিপিলিকার যে গুলি ফারা মুস্তিহা ইসামা দেখলেন যে পিপিলিকা আল্লাহ আকবার তার পিঠের উপর শুয়ে পাগুলিকে আকাশের উপর দিয়ে তুলে দিয়ে সেই পিপিলিকা বলতেছে সৃষ্টি সৃষ্টিজীব আপনার বৃষ্টি থেকে আমরাও কখনো বিমুখ হতে পারি না সেটা থেকে আমরা কখনো অভাব মুক্ত নইক বৃন্দ সব কিছুই এ প্রসঙ্গে সব সময়ে দীর্ঘ প্রমাণ উপস্থাপন করার সুযোগ নেই সংক্ষিপ্ত আমরা প্রাণ থেকে উপস্থিত করলাম হাদিস থেকে কিছু যুক্তিগত প্রমাণ এমনকি চতুষ পর্যন্ত ও যে সমস্ত কীট পতঙ্গিও স্বীকৃতি দিচ্ছে চিন্তা চেতনার পরিবর্তন না হয় তাহলেই বড়ই লজ্জাসকর বিষয় বড়ই পরিতাপের বিষয় যে মানুষ হয়ে করন সন্নাকে আমরা বর্জন করে সেই পিপিলিকা কীট পতঙ্গের চেয়েও নিম্ন পর্যায়ে আরো চলে গেছি আরো অনেক ঘটনা প্রমাণ করে আমরা যদি সেই আল্লাহ রাসুল সালে যারা হান্ড্রেড পারেন তাদের কথা চিন্তা করি আল্লাহ বিরাজমান নন যেমন ইমরান্লুকে জিজ্ঞাসা তার ইসলাম গ্রহণের পূর্বে তাকে জিজ্ঞাসা করা হলো আবুধু আ আলিহা ততজন তুমি করো তিনি বললেন আবুধু আলিহা আমি সাতজন মা বোধের করি তারা বললেন তিনি আকাশের উপরে আর আজকে আমরা মিন হয়ে দাবি করি আল্লাহ সুবাহ তিনি সশত্ব সর্বত্র বিরাজমা প্রিয় বন্ধুরা বেশ কিছু আয়াত রয়েছে যেগুলিতে আল্লাহ সুবাহ বলছেন ও কুমাই নামাক তিনি তোমাদের সাথে যেখানে তোমরা রয়েছ না কেন সেই আয়াতগুলি সম্পর্কে আমরা একটু আগে আসলে সেই আয়াতগুলিতে আল্লাহ রা আলমিন কিভাবে রয়েছেন সে সম্পর্কে তিনি নিজে বর্ণনা দিচ্ছেন যেমন যে আয়াতটি আল্লাহ তিনি তোমাদের সাথে যেখানে তোমরা থাকো না কেন শেষে বলছেন ও আল্লাহ বাসির তোমরা যাই করো না কেন আল্লাহ দেখছেন তাই দর্শনের দিক থেকে তিনি রয়েছেন অনুরূপ কথাও রয়েছে ইন আল্লাহ আলী আল্লাহ রব্লা আলমিন যে আয়তের মধ্যে বলা হচ্ছে আল্লাহ বলছেন যে তোমরা যখনই তিন জনের কথা বলো সেখানে চতুর্থ হলেন আল্লাহ পাঁচ জনে কথা বলো আল্লাহ বা আরো কম বেশি হো না কেন সেখানে আল্লাহ আছেন আছেন কিভাবে ইনিকুল্লি সাহীন আলিম আল্লাহ রবাহ আলমিন সব বিষয় সম্পর্কে জ্ঞানী জানেন তার কাছে ফাঁকি দেওয়ার মতো কোন সুযোগ নেই প্রিয় দর্শক বিন্দু এমনইভাবে আল্লাহ রব্লা আলমিন বলছেন যে আল্লাহ আমাদের সিহরের চেয়েও আল্লাহ রবী আলমীর নিকটে অবশ্যই কোন সন্দেহ সে বিশ্বাস করতে হবে আমাদেরকে কিন্তু নিকটে কোন দিক থেকে তিনি আমাদের কাছে নিকটে না কখনো নয় তিনি তিনি রয়েছেন। আমাদের কাছে নিকটে তিনি আমাদের সোনার থেকে আমরা যেখানে যতই লুকিয়ে যতই গোপনে কিছু বলি না কেন তিনি শুনেন। যতই অন্ধকারে কিছু করি না কেন তিনি সেটা দেখেন অতএব আমাদের দেখা ও শোনা শ্রবণ দর্শন ইত্যাদি দিক থেকে আল্লা সুবাহ আল্লাহ তিনি আমাদের কাছে রয়েছেন কুর্সি কুর্সির উপরে সে ভান আর্শ সে আর্সের উপরেই আল্লা সুবান হত সমনত প্রিয় দর্শক বৃন্দ আল্লাহ আমাদের সব বাইকে সঠিক করান সন্নার আলোকে সঠিক আকিদা বিশ্বাসের প্রতি হেদায়ত দান করুন আমিন আজকের এখানে বিদায় নিতে চলছি আজকে আমরা এখানে শেষ করছি আসসালামাইকুমুল